السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك বাংলার যারা দূরের বিষয়ক যে সকল আয়াত অথবা কোরআনের বিজ্ঞানময় ব্যাখ্যা বিভিন্ন আয়াত এবং বিভিন্ন অংশে আল্লা সুবাহান ওয়া তালা যেগুলো আমাদের জন্য নাজিল করেছেন এই ধরনের আলোচনা অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ সুন্দর বিশ্বাসী ইমানদার মানুষের বৈশিষ্ট্য বিষয়ে আপনাদের সামনে আলোচনা করছিলাম বিশ্বাসী ইমানদার মানুষ এই যে একটি মানসিকতা সাইকোলজিক্যাল টার্ম মানুষকে যে মনোজগত এই মনোজগতের যে কতগুলো স্তর আছে আমরা যদি সেখানে দেখি যে সব মানুষের মানসিক অবস্থাটি এক রকম হয় না মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সহজ সরল যারা সত্যকে সত্য বলে যারা হককে হক বলে খুব সহজে মেনে নিতে পারে যাদের আচরণ হয় নম্র যাদের কথা হয় অত্যন্ত সুমিষ্ট যারা মানুষের কাছ দিয়ে যখন গমন করে তাদের আচরণের ভিতরে থাকে এক নম্রতা পবিত্র সুবাহানোরানের অন্যত্র বলেছেন যেমানের বান্দা যারা আল্লাহর বান্দা তো সবাই আল্লাহ সকলের সৃষ্টিকর্তা কিন্তু আল্লাহ সুবাহনতাল্লাহ যে আরেকটি গুরুত্বপূর্ণ জাতি নাম তার প্রকৃত নাম আর রহমান আমরা যেটির উপরে আলোচনা করেছিলাম সেই আর রাহমানের বান্দা যারা অর্থাৎ যিনি দয়ালু যিনি অতীব মেহরবান যিনি অত্যন্ত সকল সৃষ্টির প্রতি করুণাময় তার বান্দাদের ভিতরেও এমনি নম্রতা এমরি বিনয় এবং এমনি ধরনের চমৎকার স্বভাব এবং বৈশিষ্ট্য গড়ে ওঠে সুপ্রিয় দর্শক শ্রোতা এই বৈশিষ্ট্যটি এই স্বভাবটি মানুষের অন্তরের যে অবস্থাটিকে বর্ণনা করে এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানসিক অবস্থা সাইকোলজির ভাষায় মানুষের মনের যে অবস্থাগুলো আছে যেমন মানুষের মনের একটি অবস্থা হলো সজ্ঞান মন যে জ্ঞান দিয়ে মানুষ কি করতে পারে ভালো মন্দকে বিচার বিবেচনা করতে পারে মানুষের ভিতরে আরেকটি অবস্থা তৈরি হয় মন যখন মানুষের বিচার বিবেচনা করার মতো অনুভূতিগুলো বিলুপ্ত হয়ে যায় আরেকটিকে বলা হয় অজ্ঞান মন এবং তার সাথে আছে আরেকটি নির্জ্ঞান মন যে অবস্থায় মানুষের মন সচেতন থাকে কিন্তু তা কোনো কর্ম সম্পাদন করার মতো তার ভিতরে কোনো শক্তি থাকে না তো মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত এই সজ্ঞান মনের কার্যকারিতা সচল থাকে এই মনটিকে তৈরি করে নেওয়া যায় এই মনটিকে পরিশুদ্ধ করার মতো একটা অবস্থা সৃষ্টি করা যায় আমরা সৌরাতুল বাঁকাড়ায় এই এর পরবর্তী আয়াত দেখেছি যে তিন শ্রেণীর মানুষের আলোচনা এখানে এসেছে আল্লা সুবাহানুয়া তালা করেছেন তার মধ্যে প্রথম শ্রেণী হল যারা বিশ্বাসী ইমানদার এবং যারা পরহেজগার যারা অত্যন্ত নম্র বিনয়ী তাদের সভা বৈশিষ্ট্যের কথা আল্লা সুবাহানুয়া তালা আলোচনা করেছেন এরপরে আল্লাহ সুবাহানুয়া তালা ঠিক এর একেবারে হুবহু বিপরীত বৈশিষ্ট্যের এক শ্রেণীর মানুষের কথা আলোচনা করেছেন এমন এমন কিছু মানসিকতা আছে সেটাকে বলা যায় যে এই যে মেমরি সেই সেল মানুষের ভিতরে যেখানে কোনো কিছু রিসিভ করা হয় যে সেলগুলোর ভিতরে মানুষ কোনো কথাকে ধারণ করে এবং সেগুলোকে ধারণ করে বিশ্লেষণ করার যে আরেকটি ডিপার্টমেন্ট আছে মানুষের মনোজগতে সেখানে সেগুলোকে প্রেরণ করে কিন্তু আল্লাহ সুবাহ বলে দিয়েছেন যে মানুষের ভিতরে এক এমন মানুষ আছে যে তাদের মস্তিষ্কের যে মেমোরি সেলগুলো আছে এই মেমোরি সেলগুলো গুলো এমন ভাবে ব্লক হয়ে গেছে এমন ভাবে সেগুলো আটকে গেছে যে সেখানে আর কোনো উপদেশ বাণী অথবা কোনো কল্যাণকর কথা তারা রিসিভ করতে পারে না তাদের রিসিভ ক্ষমতা অফ হয়ে গেছে এটি আল্লা সুবাহ এই ছড়ার পরবর্তী কিছুক্ষণ পরে আমরা হয়তো এই বিষয়ে আরেকটু বিস্তারিত শুনতে পারব। যে আল্লা সুবাহানুয়া তালা বলে দিয়েছেন যে তাদের এই এই অন্তকরণগুলোর উপরে তাদের মানসিক চেতনাগুলোর উপরে আল্লাহ রবুল্লা আলম ছিল মেরে দিয়েছেন এখানে এমন ভাবে এগুলো ব্লক হয়ে গেছে যে এর ভিতরে আর কোন উচ্চারণ একত্রবাদের যে বিশ্বাস এই অন্তর ভিতরে আর প্রবেশ করে না এই অন্তর এক কথায় বলা যেতে পারে যে এই অন্তর ভিতরে প্রকৃত পক্ষে যদিও দেখা দৃষ্টিতে বোঝা যায় যে এই এক স্পন্দন আছে তারা খাচ্ছে তারা বেড়াচ্ছে তারা ঘুমাচ্ছে তারা হয়তো জীবনযাপন করার জন্য কাজকর্ম করতেছে কিন্তু আল্লাহ সব তালা এখানে সাংঘাতিক তাদের একটা উদাহরণ দিয়েছেন যে এদের সঙ্গে এই সাধারণ যে জীব মানুষ আছে কোন দান করেছিলেন কিন্তু তাদের অপকর্মের কারণে তাদের এই পাপাচারের কারণে অথবা তাদের মিথ্যার ভিতরে ডুবে থাকার কারণে এই মেমোরি সেল আর এখন সত্যই গ্রহণ করে না এরা হলেন এক শ্রেণীর মানুষ যেটি আমাদের এই আয়াতগুলোর ভিতরে আল্লা সুবাহানুওয়ালা এরসাদ করেছেন এর সাথে সাথে আর একটি গ্রুপের কথা আরেকটি একটি সম্প্রদায়ের কথা আল্লা সুবাহানা আলোচনা করেছেন যারা অত্যন্ত কপট যাদের ভিতর এবং বাহির বড় সেই ব্যবধান যাদের অন্তর সমূহ সবসময় একটা অস্থিরতার ভিতরে বিরাজ করে যেন তাদের ভিতরে কিছু কথা প্রবেশ করে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা মেমরি থেকে কি হয় ডিলিট হয়ে যায় মুছে যায় এই অবস্থারও এক শ্রেণীর মানুষ আছে আল্লা সুবাহের উদ্ভাবিত আইকিউ অথবা তার জ্ঞান পরিধি অনুধাবন এবং এখানে যে বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে দেখা যাবে যে এই মানুষের অন্তরের অন্তরকে নিয়ে আল্লা সুবাহানুয়া এখানে আরেকটি চিন্তাশীল জ্ঞান ও জগতের উন্মোচন করেছেন আল্লা সুহান প্রতি আমরা লাখো লাখো শুক্রিয়া জ্ঞাপন করি যে তিনি আমাদেরকে এমনই একটি বিজ্ঞানময় কিতাব দান করেছেন তা আমরা বিগত পর্বে যে বিষয়টির আলোচনা চালিয়ে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে বান্দার সঙ্গে আল্লাহর সম্পর্কের ক্ষেত্রে সালাতের ভূমিকা আমরা এই পর্বে সালাতের বাহ্যিক যে উপকারিতা যা আজ বিজ্ঞানের দৃষ্টিতে প্রতিটি পর্ব প্রতিটি বহু অমুসলিম দেশের চিকিৎসক বৃন্দ তাদের রুগীদেরকে সুস্থ রাখার জন্য নামাজের অনুরূপ ফিজিক্যাল এক্সারসাইজ বা তাদেরকে থেরাপি প্রদান করছেন এই সালাত আদায় করার বৈশিষ্ট্যটি কার মুীদের আল্লাহর আলমিন মোমেনদের এই সালাতের বৈশিষ্ট্য অন্য জায়গায় বলছেন যারা নামাজ আদায় করার সময় তারা নিজেরা ভীত সন্ত্রস্ত হয় তারা আল্লাহ সামনে অনুগত হয় তারা আল্লাহরবুল্লা আলমিনের সামনে বিনয়ী এবং নম্র হয় আমরা সালাতের মনস্তাত্ত্বিক বিজ্ঞানময় বিশ্লেষণ যদি করি সালাত মানুষের ভিতরে কি কি পরিবর্তন আনে সালাত মানুষকে নম্র করে সালাত মানুষকে ভদ্র করে সালাত অন্যায় থেকে আনিল মুনকার। সালাত মানুষকে মন্দ কাজ ঘৃণিত কাজ অপছন্দনীয় কাজ নোংরা কাজ থেকে ফিরিয়ে রাখে নোংরা কাজ থেকে ফিরিয়ে রাখে কিভাবে যে তার মানসিক মনোবলটাকে বৃদ্ধি করে দেয় যখন একজন মানুষ সালাত আদায় করে তখন সে মনে করে আমি তার পবিত্র হয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা সালাতে দাঁড়ানোর আগে মানসিক ভাবে তাকে একটা পৌত পবিত্র চিন্তা মনের ভিতরে তৈরি করতে হয় এই যে মনের ভিতরে একটি সুচিন্তা তৈরি করে একটি কাজে নিজেকে চালিত করা একটি কাজের জন্য নিজেকে প্রস্তুত করা এটা সাইকোলজির ভাষায় বলা হয় মোটিভেশন প্রেশনা কোনো কাজের জন্য কোন লক্ষ্যে পৌঁছার জন্য নিজেকে প্রস্তুত করা এই প্রস্তুত করাটিকে হাদিসের ভাষায় বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের তার পবিত্র হাদিসের আলোকে আমরা যখন দেখি তো এই কোন কাজের জন্য নিজের ভিতরে মানসিক অবস্থার সৃষ্টি করাটির নাম হচ্ছে নিয়ত। আর নিয়ত হচ্ছে সকল কাজের সূচনার প্রারম্ভিক প্রেষণা আমি একটি কাজ করব এই কাজের জন্য আমাকে মানসিকভাবে একটা দৃঢ় মজবুত প্রত্যয় গ্রহণ করতে হয় সালাতের জন্য অতীব গুরুত্বপূর্ণ যে বিষয় সেই বিষয়টির নাম হচ্ছে নিয়ত একটা মানুষ যখন সালাতের জন্য এগিয়ে যায় তখন সমস্ত বৈষয়িক চিন্তাকে পরিহার করে তার ভিতরে এমন একটা মানসিক চেতনার সৃষ্টি করে যেই চেতনা তাকে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমাদের কাছে খুব স্পষ্ট একজন প্রকৃত নামাজি যতটা অন্যায় অথবা পাপাচার থেকে নিজেকে সুরক্ষা করতে পারে একজন নামাজ ত্যাগকারী ব্যক্তির পক্ষে ততটা কখনোই সম্ভব হতে পারে না প্রকৃত নামাজের জীবনের বাহ্যিক আচরণ এবং তার অভ্যন্তরীণ আচরণ তার নিজস্ব ব্যক্তিগত আচরণ তার ইন্টারনাল একান্ত বিষয়গুলোর ক্ষেত্রে কখনো পার্থক্য পাওয়া যায় না এটা হচ্ছে মুমিনের চারিত্রিক দৃঢ়তার একটি চমৎকার শিক্ষা যেটি সালাতের মাধ্যমে আদায় হয় সালাতে আমরা নিয়তের কথা বললাম নিয়ত এটি অন্তরের সংকল্পের বিষয়ে। নিয়ত মানুষের শক্তিটিকে মজবুত করে। যেটা ভাষায় ভাষায় মনোবিজ্ঞানের এই এই বিজ্ঞানের শাখার দৃষ্টিতে মানুষের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ যখন তার ভিতরে একটা ইতিবাচক পজিটিভ মানসিক অবস্থা তৈরি হয় তার এই শক্তিটি তাকে অন্যায় এবং পাপ কাজ থেকে প্রতিহত করে যা মানুষের অন্তরের শক্তিটিকে মস্তিষ্কের কোষের স্পন্দনের দ্বারা নিয়ন্ত্রণ করে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের একটি ছোট্ট এই আলোচনায় আপনারা শরিক হবেন ইনশালাম আলাইকুম আমি আর আপনারা দেখছেন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 प्रति शनिवार रत साढ़े सातटाए पुन सम्प्रचार सकाल साढ़े नटा बांगलदेशे बीस टी बांगल्ए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 জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পদ পদ্ধতি জানতে তাই দেখুন হিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শক সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য বিরতির পর আমরা আবার আমাদের আলোচনায় ফিরে এসেছি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 प्रेषणा को लक्ष्य पोछार निजे के प्रस्तुत करा प्रस्तुत कराटी हदीसर भाषा विश्वनबी मोहम्मद रसल्ला सल्लाह आलहीसलमर तर पवित्र हदीसर आलोकें देखी तो यो कहर निजे भानसिक अवस्थार सृष्टिकोराटर नाम हे नीयत और नीयत हो सकल क्या सूचनार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 ধাপে ধাপে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা এটা আমাদের কাছে অথবা পাপাচার থেকে নিজেকে সুরক্ষা করতে পারে একজন নামাজ ত্যাগকারী ব্যক্তির পক্ষে ততটা কখনোই সম্ভব হতে পারে না প্রকৃত নামাজির জীবনের বাহ্যিক আচরণ এবং তার অভ্যন্তরীণ আচরণ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 আল্লা সুবাহ নামাজের সামগ্রিক কার্যক্রমের ভিতরে তার যে এই যে মানসিক অবস্থাটি সৃষ্টি করে এর দ্বারা তার মধ্যে একটা চমৎকার বৈশিষ্ট্য গড়ে তোলে যেই বৈশিষ্ট্যগুলো তার পরবর্তী আচরণিক কার্যক্রমে সমাজে পরিবারে এবং সব ক্ষেত্রে বিকশিত হয় এটা কত বড় একটা মেডিসিন কত বড় একটা ট্রিটমেন্ট অথবা থেরাপি যে পাল্টে দেয় আল্লাহবর আল্লাহ সুবাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মানসিক অবস্থাটা থেকে যদি একটু শারীরিক অবস্থায় ফিরে আসি বাহ্যিক দিক থেকে সালাত মানুষের ভিতরে আমরা জানি যে সবচেয়ে বিপদজনক যে রোগটি যে বেধিটি সম্পর্কে মানুষকে বলা হয় যে পকেটে দুটো গোখরো সাপ নিয়ে রাস্তায় বেড়ানো আর বুকের হার্টের ভিতরে দুটি ব্লকেজ নিয়ে রাস্তায় বের হওয়া সমান ঝুঁকিপূর্ণ উচ্চ রক্তচাপ যাকে আমরা বলে থাকি হাই ব্লাড প্রেশার যেটি মানুষকে মুহূর্তের ভিতরে তার সমস্ত কার্যক্রম ধ্বংস চুরমার করে দেয় একটি উচ্চ রক্তচাপের কারণে মস্তিষ্কের নার্ভ গুলো ছিঁড়ে ভিড় হয়ে রক্তক্ষরণ করে মানুষ স্ট্রোক করে পড়ে যায় बुक हार्ट एबल रक्तचाप कारण जो हार्ट सेटैक मानुषु घटे आज के विश्व मानुषर भाई जो साल के विश्लेषण करी मारा भयंकर विपज्जनक मृत्यु एक साल आदायकारी बहुलता लाभ करते আপনি কয়বার হাত ধোবেন আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন তোমাদের এই হাতগুলোকে ধৌত করো। এই করার বিষয়টিকে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওসালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন ন্যূনতম পক্ষে ভালো করে একবার এবং অনুধিক তিনবার একটি অঙ্গকে যদি ঠান্ডা পানি দিয়ে অথবা সুন্দর করে তিনবার হয় তাহলে তার ভিতরে যে প্রাথমিক বিভিন্ন জায়গায় হাত লেগে আমাদের রোগ জীবাণুগুলো চলে আসছে ওজু এমন একটি ব্যবস্থা আজকে পাশ্চাত্য সভ্যতার যারা বিজ্ঞানী যারা দার্শনিক যারা মানুষের কল্যাণ করার জন্য যারা চিন্তা ভাবনা করে তারা অভিভূত হয়ে যায় যে ইসলাম কি চমৎকার একটা জীবন ব্যবস্থা ইসলাম কি চমৎকার কতগুলো সিস্টেম মানুষকে দিয়েছে যে সিস্টেমগুলোর ভিতরে শুধু কল্যাণ কল্যাণ এবং কল্যাণ নিহিত আছে যা মানুষের কোন একটি জীবনের দিক নেই নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন যে ফাখাল্ল বাইনাল আসহাব তোমার আঙ্গুল ভিতরে খেলাল করো মানুষের দুই আঙ্গুলের মাঝখানে এই আঙ্গুল ভিতরে চর্মরোগ হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকে শিশু বাচ্চারা যদি ভালো করে হাত ধুত না করে অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে মানুষের এই হাতের অথবা নির্দেশ দেওয়া হয়েছে চিকিৎসা বিজ্ঞানে একটি অত্যন্ত প্রশংসিত ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে আমরা হাত ধৌত করার কথা বললাম মুখমন্ডল ধৌত করার কথা একই নাকের ভিতরে পানি দিয়ে তাকে প্রক্ষালন করার কথা বলা হয়েছে দাঁত আগে মেসোয়াক করার জন্য নির্দেশ দিতাম এই যে শিক্ষা এর চাইতে উত্তম বিধি আসমানের নিচে জমিনের উপরে আর কি দ্বিতীয় কোনোটি আছে অবশ্যই আমাদের জবাব আসবে না তো এই সালাত যারা আদায় করে তারা এই চমৎকার স্বাস্থ্য বিধিটি তারা পালন করার সুযোগ পায় তারা এই পরিচ্ছন্নতা অর্জন করে একজন মানুষ যখন সুন্দর করে অজু করে তার শরীরের ক্লান্তির যেটাকে আমরা বলতে পারি এইটটি পারসেন্ট নাইনটি পার্সেন্ট তার ক্লান্তি দূর হয়ে যায় শরীরের ভিতরে যদি উচ্চ রক্ত চাপের একটা চাপ থাকে তাহলে তার অজুর মাধ্যমে সেটা কি হয় বিলুপ্ত হয়ে যায় প্রমাণ করে দেখা গেছে যে একজন উচ্চ রক্তচাপ জনিত ব্যক্তির যদি কখনো প্রেসার বেড়ে যায় তাহলে তার অঙ্গগুলোকে হালকা করে কি করতে হয় মেসেজ করে দিতে হয় তাকে ঠান্ডা পানি দিয়ে তার মুখমণ্ডল তার মাথা তার হাত তার শরীরটাকে মুছে দিতে হয় তাকে একটু রেস্ট যেটাকে বলা হয় একটা সুন্দর ঠান্ডা পরিবেশে তাকে রেখে যদি হালকা করে এই শরীরটাকে মুছে দেওয়া হয় এবং তাকে একটু ঠান্ডা করে দেওয়া হয় তাহলে আস্তে আস্তে তার উচ্চ রক্তচাপ কমে আসে হ্যাঁ সেখানে একটা উচ্চ রক্তচাপ তার উচ্চ রক্তচাপ কে কমিয়ে দেয় আল্লাহ আকবর সুবাহ এই যে সালাতের উপকারিতা আর সালাতের জন্য যে অজু তার যে এই যে বাহ্যিক যে সুস্থতার জন্য যে তার গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই দৃশ্যগুলো দেখে আজকের বিজ্ঞানময় জগতে আমরা অভিভূত হই সম্মানিত দর্শক শ্রোতা অনেকেই নামাজের ব্যাপারে উদাসীন অনেকেই ভালো করে অজু বানাতে চান না ইসলামের প্রতিটি অনুশাসন মানুষের জন্য এত কল্যাণকর যা তার ব্যক্তি সমাজ রাষ্ট্র আত্মিক বহির দেহ সকল ক্ষেত্রে এক চমৎকার প্রশান্তি বয়ে আনে ইসলামের অনুশাসন মেনে চলার ভিতরেই শান্তি ইসলামের অনুশাসন অনুশীলন করার ভিতরে শান্তি और प्रति मानुष्ट्रीवने कम्य शांति आल्ला पाक शांति दान कर प्रत्याशाय परवर्ती अनुष्ठान देखार आमंत्रण जानिए आलोचना एखने शेष कर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 পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে বাংলায় বিশ্বজাহান चालनारे सुंदर एक जदि विधान नए तो ध्वस जो अनिवार्य शेख सैफुद्दीन मदल तुनार शुन, आलोक जीवन गढ़ार पृथ्वी बांगल्प्रे निर्वाचित कितब गल माराम मीन आदिल्ला तिल्हाकाम यमे दर्शे हादिसर सुव्यवस्था करक के शार जकिर आरिकार्ता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 অনুসরণ করি বৃষ্টিভি বাংলা মানবতার সমাপ্ত